রাফিব নু খাদিজ রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসিল সাল্লাহ সাল্লাম বলেছেন খাও অর্থাৎ যা রক্ত প্রবাহিত করে তা দিয়ে জবেহ করে তবে দাঁত ও নখ দিয়ে নয়